ক্রমশালী প্রজ্ঞাময় আল্লা র নিকট হইতে আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবতীর্ণ করিয়াছি সুতরাং আল্লাহ করো তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া হি দিন উল খানি অম না বুহম ইন্ম ইন্ম বৈন হুমি নি জানিয়া রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহারা বলে আমরা তো ইহাদের পূজায়ে এই জন্যই করি যে ইহারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য আনিয়া দিবে ইহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে আল্লাহ তাহার ফাসালা করিয়া দিবেন যে মিথ্যাবাদী ও কাফি আল্লাহ তাহাকে সৎপথে পরিচালিত করেন না আল্লাহ সন্তান গ্রহণ করিতে চাইলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যা কি ইচ্ছা বাঁচিয়া লইতেন পবিত্র ও মহান তিনি আল্লাহ প্রবল পরাক্রমশালীল কৌর হুন্ম হুম আজি তিনি যথাযথ আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন रात्रि के आच्छादित कर दिवस द्वारा सूर्य और चंद्र के नियमाधीन प्रत्येके परम करमशाली क्षमास তিনি তোমাদের কে সৃষ্টি করিয়াছেন একই ব্যক্তি হইতে অতঃপর তিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন तुमा के दिया चेन तुमा के तुमा चेन। आल्ला तुमक सर्वमय करतृत्वर व्यतीत इलाह नुमरा मुख फिर क्या تكفروا فإن الله غني عنكم ولا يرضان عن عباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنهو عليم بذات الصدور تُم برا أكريتو الله تُم در موكا कृतज्ञ हम तुम्हारे इहई पें अन्ने बहन करा अतपर तुम्हारे प्रतिपालक निकट तुम्हें प्रत्यवर्तन ए तुम्हारा जहाँ करके अवहित करा आ सम अवगत মানুষকে যখন দুঃখ দু স্পর্শ করে तक से एक अनुग्रह कर विभ्रांत करफर जीवन अवस्था तुम किचुकाल उपभोग कर बस्तुत तुम्हें जहांग नामी अन्यतम যে ব্যক্তি রাত্রির বিভিন্ন জামে শেষ অবনত হইয়া ও দাঁড়াইয়া অনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তাহার সমান যে তাহা করে না বলো যারা জানে এবং যাহারা জানে না তাহারা কি সমান বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে হাসনাহ বলো হে আমার মুমিন বান্দাগণ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যারা এই দুনিয়াতে কল্যাণ কর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হইবে বল আমি তো আদিষ্ট হইয়াছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে আর আদিষ্ট হইয়াছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হইনা বল আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিবসের শাস্তি বল। আমি ইবাদত করি আল্লাহরি তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া আর তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইচ্ছা তার ইবাদত করো বলো ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা দিন নিজেদের নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করে জানিয়া রাখো ইয়াই স্পষ্ট ক্ষতি তাহাদের জন্য থাকিবে তাহাদের উর্ধ্ব দিকে অগ্নির আচ্ছাদন এবং নিম্ন দিকেও আচ্ছাদন এত দ্বারা আল্লাহ তাহার বান্দাদেরকে সতর্ক করেন হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো যাহারা তাগুতের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাহাদের জন্য আছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে োন কৌন আহসন উল ইক লদীন হদ হুম ও উল ইক হুম উল উল মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহ উত্তম তাহা গ্রহণ করে उहर के आल्ला शपथेचाल उध शक्ति सम्पन्न जहां पर दंदादेश अवधारित हो तुम्हें रक्षा करीते जहां नामे आ তবে যাহারা তাহাদের প্রতিপালক ভয় করে তাহাদের জন্য আছে বহু প্রসার যাহার উপর নির্মিত আরো প্রসার যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা খেলাপ করেন না তুমি কি দেখো না আল্লাহ আকাশ হইতে বারি বর্ষন করেন प्रवाहित कर तविध बुक देखतेषे उड़कोटा परिणत करें इतने अवश्य उपदेश रही बोध शक्ति सम्पन्न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 الله نزل أحسن الحديث كتابا متشابها مثالية فشعروا منه جنود الذين يخشون ربهم ثم تنين جنودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هادة अल्लाह अवतीमी सम्बलित कित सुन जाक्रोपर तह मन विनम्र हा अल्ला झुकिया पड़े इल्लादेशहार द्वारा जहाँ के इच्छा पथ प्रदर्शन करें आल्ला जहाँ के विभ्रांत करें थ प्रदर्शक न्यक्ति मत दिन मुखमंडल द्वारा कठिन शास्ति ठेगैसे चाहबे से कि ताहार मत जो निरापद जालिम दे के बला हईबे तुम्हरा जहां अर्जन करीते शिस्दन करोल فأتاهم العذاب من حيث لا يشعون ودر پوربو برطي گنا وشكر كريا چلو فالي شاستي امون بابي ودر كي گراش كريلو جي ورد دارناو كريتے بارناي فأذاقه الله خزي في الحياة الدنيا ولا عذاب آخرت أكبر لو كانوا يعلمون فالي الله ودر كي پرتبو جيبان لانچنا بوغ كريلين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 আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন এক ব্যক্তির প্রভু অনেক যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন এই দুজনের অবস্থা সমান প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতন্ডা করবে। যে ব্যক্তির আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিফের পর উহা অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয় যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া আনিয়াছে তাহারাই তো মুহীন ইহাদের বাঞ্চিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট ইহাই সৎ পরায়ণদের পুরস্কার এবং সৎকর্মের জন্য পুরস্কৃত করেন আল্লাহ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নন অথচ তাহারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায় আল্লাহ যাহাকে পথ ভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই এবং যাহাকে আল্লাহ হৃদায়ত করেন তাহার জন্য কোনো পথ ভ্রষ্টকারী নাই আল্লাহকে পরাক্রমশালী দণ্ড বিধায়ক নন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 जिज्ञासा करो आकाश मंडलियों पृथ्वी के उम्रते डाक अनिष्ट दूर करह करा किह के रोध करते आल्लाई जथेष्ट निर्भर कारी गण अल्लाभर बोल हे सम्प्रदाय तुम्हरा शायद क्ष करते थोड़ा शीघ्र ही जानते কাহার উপর আসিবে লাঞ্ছনা দায়ক শাস্তি আর আপতিত হইবে তাহার উপর স্থায়ী শাস্তি আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য অতঃপর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 আল্লা প্রাণ হরণ করেন জীব সমুহের তাহাদের মৃত্যুর সময় এবং যাহাদের মৃত্যু আসে নাই তাহাদের প্রাণ নিদ্রার সময় অতঃপর তিনি যাহার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রাখিয়া দেন एबंग गुली देन, एक निर्दिष्ट समय सम्प्रदायर तब किा अल्लाह व्यतीत अपर के सुपारिश करी धरिया ना थकिल उ बुझिल هي الشفاعه جميعا له ملك السماوات والارض ثم اليه ترجعون bolo sokol suparish allari iktiyare akash mandolyo prithibir shorbomoy potritto allari otopor ই দকিরله দহ সমাজজাতقلলবল্লাধনালা يؤমিনুনাবিলাاخিরহইদা দকির্লাধনা মিলন্দুনেহইদাহুম স্তাবেশিরুন শুধু এক আল্লার কথা বলা হইলে যাহারা আখিলাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর্ বি্ৃষ্ণায় সংকুচিত হয়। এবং আল্লাহর পরিবর্তে উপস্যগুলির উল্লেখ করা হইলে তাহারা نما فاطر السماوات والارض عالم الغيب والشهاده انت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون بل هي الله आकाश পৃথিবী স্রষ্টা দৃশ্য ও অদৃশ্য পরগাতা তোমার বান্দাগন যে বিষয়ে করে তুমি তাহাদের মধ্যে হুয়ার ফয়সালা করিয়া দিবে الذين ظلموا ما في الارض جميعا ومثله معه افتدوا به من سوء العذاب يوم القيامه وبدل لهم من الله ما لم يكونوا يحتسبون করিয়াছে যদি তাহাদের থাকে দুনিয়া যাহা আছে তা সম্পূর্ণ এবং ইহার সমপরিমাণ সম্পদ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 তাহা উহ পরিবেষ্ট করিবে মানুষকে বিপদ আপদ স্পর্শ করিলে সে আমাকে আহ্বান করে অতঃপর যখন আমি আমার কোন নিয়ামক দ্বারা তাহাকে অনুগৃহীত করি তখন সে বলে আমাকে তো ইহা দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে বস্তুত ইহা এক পরীক্ষা কিন্তু উহাদের অধিকাংশই বোঝে না ইহাদের পূর্ববর্তী গণ ইহাই বলিত কিন্তু উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসে নাই কিতকর্মের মন্দ মন্দফল উহদের উপর আপতিত হইয়াছে উহদের মধ্যে যাহারা জুলুম করে উহদের উপরও উহদের কৃতকর্মের মন্দ আপতিত হইবে এবং উহারা ব্যর্থ করিতে পারবে না ইহারা কি জানে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা যাহার জন্য ইচ্ছা সীমিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রইয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم بالو হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি বিচার করিয়েছো আল্লাহর অনুগ্রহ হইতে निराश হইও আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে তৎপর তোমাদেরকে সাহায্য করা হইবে না وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنزِلَ إِلَيْكُم مِنْ رَبِّكُم مِنْ قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَتًا وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ انو شرن کرو تمہ در پرتی تمہ در پرتی پالکن نکٹ ہوئی تے اُتَّم جہا ابتن نو کرا ہوئی اچھتاها تمہ در اوپر اترکی تو بھاوه تمہ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 তবে আমি সৎ কর্মপরায়ণ হইতাম প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার করিয়াছিলে আর তুমি তো ছিলে কাফিরদের একজন যাহারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি দিন তাহাদের মুখ কালো দেখিবে উদ্ধতদের আবাস্থল কি জাহান নয় আল্লাহ করিবেন তাহাদের সাফল্য সহ তাদেরকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিত হইবে না আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্ম বিধায়ক আকাশ মন্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাঁহারই নিকট আর যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত বলো হে অজ্ঞ ব্যক্তিরা তোমরা কি আমাকে আল্লা ব্যতীত অন্যের ইবাদত করিতে বলিতেছ তুমি আল্লাহর শরীর স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং অবশ্যই তুমি হইবে ক্ষতিগ্রস্ত অতঃপর তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও শ্রী কোণ উহারা আল্লাহর যথচিত সম্মান করে না কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশ মন্ডলী থাকিবে ভাঁজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে পবিত্র ও মহান তিনি উহারা যাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে ফলে যাহাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশ মন্ডলী ও পৃথিবীর সকালে মূর্শ্রিত হইয়া পড়বে অথপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হইবে তৎক্ষণাৎ দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকি বিশ্ব গুহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে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 জাহান নামে দার প্রবেশ করো ওতে স্থায়ীভাবে ভাবে অবস্থিতির জন্য কত নিকৃষ্ট উদ্ধতদের আবার স্থল ওদিন ইরলতি হত উম जहाँ तरक के भय करित दले दले जाना दिखा लावा हईब जखारा जान्न निकट उपस्थित हईबे ओहार दार समूह खुलिया देवा हईब्न रक्षी तुम्हारे प्रति सालाम तुमरा सुखी हम जाननाते प्रवेश कर स्थायी भाव अवस्थितर তাহারা প্রবেশ করিয়া বলিবে প্রশংসা যিনি আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদের অধিকারী করিয়াছেন এই ভূমির আমরা জান্নাতে, যেখানে ইচ্ছা বসবাস করিব সদাচারীদের পুরস্কার কত উত্তম এবং তুমি ফিরিস্তাদেরকে দেখিতে পাইবে যে উহারা আর্সের চতুষ্পে ঘিরিয়া উহাদের প্রতিপালকের